একশো নম্বর আয়াত থেকে আল্লাহ সাদ করেন প্রথম দিকে যারা সবার আগে আগে ইসলামের দিকে এসেছে ইসলামকে কবুল করেছেন তারা এবং আনসার আনসারদের মধ্যেও যারা আগে আগে ইসলাম কবুল করে ফেলেছেন দেরি করেননি প্রথম চান্স যারা নিয়ে ফেলেছেন তারা আর ওয়াল্লা দিন আতাবা আউ হমসান যারা পরবর্তী পর্যায়ে তাদের পথ অনুসরণ করেছেন সুন্দর করে এই রাস্তায় এসেছেন ইসলাম কবুল করেছেন এরা সবাই এদের সবার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন তারাও আল্লাহ হিসেবে তারাও খুশি তাদের জন্য রয়েছে প্রবাহিত হতে থাকবে আবদা সেখানে তারা চিরদিন থাকবেন ফৌদুল আবিম এটি হচ্ছে অনেক বড় সফলতা অনেক বড় কামিয়াবি আল্লাহ রবীন্দিন খুশি যাদের প্রতি তাদের কথা আল্লাহ নিজে খুশি প্রকাশ করে দিলেন যারা প্রথম দিকে মহাজির ইসলামের প্রথম যুগে ইসলামের প্রতিষ্ঠা পাওয়ার আগেই মক্কা বিজয়ের আগে হদায় দিয়ার সন্ধির আগে যারা মদিনায় ইসলামের শান শকত বৃদ্ধি পাওয়ার আগে যারা প্রথম ইসলামের এসেছেন, তাদের সান অনেক বেশি। পরবর্তী ইসলাম তো টিকেই গেল ইসলাম তো মানে চ্যালেঞ্জ করে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এটা তো টিকার মতো দিন এরকম চিন্তা ভাবনা করে করে সময় নিয়ে যারা ইসলাম কবুল করেছেন তাদের তুলনায় প্রথমেই যখন নবীকে রিমসালসম দাওয়া দিয়েছেন কবুল করে ফেলেছেন তারা কি ভালো না অনেক বেশি এতে হিসাব নিকাশ না করে আল্লাহর দিন হয়েছে আল্লাহর নবীন হয়ে গেছে সারা আরবের মানুষ তখন ইসলাম সম্পর্কে চিন্তা করেনি এত এত মাইনরিটি হয়ে কত রিস্কে থাকবে এগুলার পরোয়া না করে যারা ইসলাম কবুল করেছেন আল্লাহ তালা তাদেরকে সাংঘাতিক দরজা দান করবেন তাদের খবরটা আল্লাহ তালা কোরআন শরীফে দিয়ে দিলেন তারা হচ্ছে মিরা সাবেক সবার আগে শুরুতেই যারা ইসলাম কবুল করে হিজরত করে ফেলেছেন হিজরতের পরে অনেকেই আবার ইসলাম কবুল করেছে কিন্তু হিজরতের আগে যারা কবুল করেছেন তাদের সাম অনেক বেশি ওই মহাজের মধ্যে আর আনসার তারাও যারা প্রথমেই ইসলাম কবুল করেছেন মদিনায় বসে না মক্কাতে গিয়েছেন মনে আছে তো সিরাতে পাকের আমরা শুনবো সেই কাহিনী ইনশাল আগামী বৃহস্পতিবার থেকেই তো আমাদের সিরাতের ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা শুরু হচ্ছে এক পর্যায়ে আসবে কিভাবে মদিনার লোকেরা দুই এসেছেন নবী করিম ইসা সঙ্গে ওনারা চুক্তি করেছেন রাজি হয়েছেন কথা দিয়েছেন মদিনায় যাওয়ার জন্যে ওনাকে নেওয়ার জন্যে নিজা ইসলাম কবুল করার পরে ওনাকে কথা দিয়েছেন সেগুলো কাহিনী আসবে এই যে প্রথম যুগে যারা ইসলাম কবুল করেছেন এবং মক্কাতে আর নদীরাতে যারা আনসারি ছিলেন উভয় গ্রুপ তাদের দরজা অনেক বেশি উঁচু আর তাদেরকে ফলো যারা করেছে বেশি দেরি না করে একেবারে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করেনি এরপরেও যারা আস্তে আস্তে চলে এসেছে তাদেরও আল্লাহ তালা মর্যাদা দিবেন ও আল্লা দিন এহুম এহসান তাদের জন্য সুসংবাদ রাজু আল্লাহ আনহুম আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছেন আর তারাও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে এখান থেকেই এই সাহাবাদের নামের শেষে আমরা কি পড়ি রাজি আল্লাহ আনহু যদি পুরুষ হন একজন সাহাবি রাজি আল্লাহ আনহু আর যদি পুরুষ বহু বচন হন তাহলে রাজি আল্লাহ আনহুম আর দুইজন হলে আবদুল্লাহ অমর দুইজনেই আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু সাহাবি ওনার বাবা অমর ও সাহাবি তো দুইজনের নাম যখন আসে আবদুল্লাহ নাম নিলে বাবার নামও আসে আব্দুল্লাহিন অমর তখন আমরা কি বলি রাজি আল্লাহ আনহুমা দুইজন আর যদি মহিলা হন আসা রাজি আল্লাহ আনহা এগুলো গ্রামারের বিষয় না হুসর এগুলো অনেকেরই প্যাচ লেগে যায় তারা আদি ভাষায় আমরা অভিজ্ঞ নই যাই হোক আল্লাহ তালা এই সাহাবিদেরকে সন্তুষ্টির কথা বললেন বিধায় এখান থেকেই সাহাবিদের নামের শেষে রাজি আল্লাহ আনহুমটা সাধারণত ওলামা কেরাম এগ্রি করেছেন ব্যবহার করার জন্যে সাহাবিদের যুগের পরে যারা সালফিস করেছেন ইমাম আবু হানিফা রাহে ইমাম রাহে মাহুল আর নবীদের জন্য আলাইহিসাল আলাইলাম অথবা শুধু আলীহাম এবং আল্লাহ পক্ষ থেকে রহমত বরকতের খবর আছে আমরা দুইটাই ব্যবহার করি শুধু আলহ্লাম বলি না সাল্লু আলাইহাল্লাম সাল্লাহ একটা আর সাল্লাম আর একটা দুইটা কারণ আল্লাহ তা অর্ডার করেছেন সাল্লু যে তার প্রতি তোমরা সালাত পাঠাও এবং তার প্রতি তোমরা সালাম পাঠাও দুইটাই পাঠাও এই জন্য আমরা বলি সাল্ল আলাই সব নবীদের জন্য এটাই পড়া যায় কিন্তু সব নবীদের জন্য যেহেতু আল্লাহ তালা এইভাবে নির্দেশ দেন নাই দুইটার কথা এই জন্য আমরা নু আলাইহি সালাম বলতে পারি নূ আলাই সালাম দুইটাই বলতে পারি ওটাই ঠিক আছে তারপরে হলো কথা যে কেউ যদি এখন বলে যে ইমাম আবু হানিফা ইমামা শাহে আল্লাহু আনহু এরকম বলে ফেললে কি বড় ধরনের ভুল হয়ে যাবে গুনা হয়ে যাবে হবে না কেউ যদি বলে ফেলে ইমাম বোখার ইরাজু আল্লাহু আনহু তাও জাহাজ আছে আর কেউ যদি বলে আলী রাহেমাহুল্লাহ এটাও বড় গুনা হয়ে যাবে না কিন্তু যেহেতু উম্মত একটা স্টাইলের উপরে অভ্যস্ত হয়ে গেছে অন্যটা শুনলে কেমন জানি বেকাপা বেখাপা লাগে কিন্তু যদি কেউ বলে ফেলে কোনো সময় এটা কোন আপত্তি থাকবে না যেমন রহমতুল্লাহ আলহী ইয়ামালের বড় ইমাম ছিলেন যিনি নাইলুল আউতর গ্রন্থ লিখেছেন তিনি যখন আলী রাধি আল্লাহ আন উল্লেখ করেন তখন বলেন আলিউন আলী সাল্লাম এরকম একটু বলেছেন এতে করে গুনা হবে না যাই হোক তো তাদের আল্লাহ অনেক সানারা অনেক সৌভাগ্যের অধিকারী এবং আল্লাহ যাদেরকে তাদের তারা সত্যি বড় খোশকিসমতের অধিকারী এবং তারা শুধুমাত্র অ্যাক্সিডেন্টালি ওই জমানায় ওনাদের জন্ম হয়েছে বিধায় এরকম লোক নয় ওনারা আসলেই ছিলেন রসুল সাল্লা আল সালামের জন্য নিবেদিত প্রাণ তারা যে রকম ওনাকে ভক্তি করেছেন সম্মান করেছেন শ্রদ্ধা করেছেন সাহায্য করেছেন নিজের জান মাল দিয়ে ওহদের ময়দানে যখন ওনার উপরে এরকম তীরের বর্ষণ হচ্ছে সাহাবীরা ওনার সামনে গিয়ে দাঁড়িয়েছেন তীর গুলো যেন তাদের গায়ের মধ্যে লাগে ওনার গায়ে যেন না লাগে মানুষ ঢাল হয়ে গেছে কিরকম মোহব্বত করলে জান কোরবান করে দিলে তারা সাহাবি হয়েছেন আমরা চিন্তা করতে পারি এই জন্য তাদের সানকে আল্লাহ সাংঘাতিক স্বীকৃতি দিয়েছেন আল্লাহ সন্তুষ্ট যাই হোক তাদের জন্য এখানে নাম বলেন নাই কিন্তু তাদের এই জেনারেশনকে গড়ে সবাইকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন জান্নাতের খবর আর বলেছেন এটি সবচেয়ে বড় সফলতা জান্নাত পাওয়ার নিশ্চয়তা আল্লাহর সন্তুষ্টি নাজির হয়ে গেছে খবর পাওয়া কত বড় সুখবর বলেন তো এর আল্লা বড় আর কোন খবর আছে এটা আল্লাহ নিজেই বলছেন জানো কি এই খবরটা কত বড় খবর এটি সবচেয়ে বড় কামিয়াবির খবর তাদের মধ্যে আমরা জানি সাহাবিদের এরা যারা কেউ কেউ বলেছেন হিজরতের আগে দ্বারা এসেছেন কেউ কেউ বলেছেন যারা করেছেন তারা মাত্র এই হাইয়েস্ট কোয়ালিটির মধ্যে আছে এটা ঠিক আল বাদিউন বাদরিদের সান তাদের মধ্যে সাপ একুদের মধ্যেও আবার উপরে তাহলে প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা বদরীযুদ্ধ অংশগ্রহণ করেছেন তারপরে ক্যাটাগরি হল যারা বাইয়েতে আগে ইসলাম কবুল করেছেন তারপরে হলো যারা ফাতে আগে ইসলাম কবুল করেছেন ফতে মাক্কা পরে যারা ইসলাম কবুল করেছেন তাদের অবস্থা হচ্ছে এরা হচ্ছে মানে শেষ ডিগ্রি আর কি কারণ তারা অনেকে ইসলাম কবুল করেছে মক্কাবাসীরা কখন যখন দেখেছে মক্কা তো দখল হয়ে গেছে তারা এই হ্যাঁ তাদের মধ্যে যদি কেউ ফাতে মক্কার পরে ইসলাম কবুল করেন করে যদি আবার তারা নিজের ডান মালকে আল্লাহ রাস্তায় করে থাকেন হয়তো তারা ইন্ডিভিজুয়ালি হাই ক্লাসে যেতে পারবেন কিন্তু গড়ে সবাই মিলে যে সুসংগতটা পাওয়ার এটা তারা পাবেন না এরপরে আল্লাহ তারা এই যে তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এই সন্তুষ্ট হওয়া আমাদেরও তাদের প্রতি সন্তুষ্ট থাকা দরকার যারা যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন আমরাও তাদের প্রতি সন্তুষ্ট থাকা দরকার যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তাদের সবার আগে কার লিস্টটা আছে বলেন তো কার নামটা আগে সবার আগে আসবে আবু বকর আনহু তারপরে কার নাম নিবেন অমর রাজ আনহু এনারা তো সেরা এখন কেউ যদি মুসলিম দাবি করে আর আবু বকর অমর রাজি আনুকে ঘৃণা করে তাদেরকে লানত করে মুসলিম থাকতে পারে ইনআলিল্লাহ কিন্তু এই উম্মতের দাবিদার আছে অনেক শিয়াদের মধ্যে যারা আবু আনুকে লানত করা তাদের ইবাদত মনে করে অমর রাজি আল্লাহু আনহু হাফাকে তারা টিভির মধ্যে চ্যানেলে ওপেনলি তাদেরকে তারা স্লান্দার করে তাদেরকে তারা ষড়যন্ত্রকারী করে তাদের প্রতি বসন করে নজ্লা এভাবেই মানুষ মুসলিম দাবি করতে পারে এত বড় অন্যায় কাজ করে আল্লাহ তালা যাদের প্রতি বলেন রাজি আল্লাহ আর তুমি মানুষই বলো লানতুল্লাহ আলহ নজুবিল্লা তারা সবচেয়ে আল্লাহর সেরা সাহাবিদের সঙ্গে দুঃশ্মী করে তাদেরকে তারা ঘৃণা বিদ্বেষ পোষণ করে তাদেরকে তারা গালিগালাজ করে লানত করে এটা এতে বোঝা যায় যে এরা ওরা হচ্ছে বিভ্রান্ত গোমরা এরা কখন হৃদায় উপযুক্ত হতে পারে না কিন্তু যারা আহ তারা আম্মান দৌ আনহু, তারা সবসময় রাজি আল্লাহ আনহু বলে যাদেরকে আল্লাহ রাজি আল্লাহনু বলেছেন সব রাসুল আর তারা আল্লাহ এবং তার রাসুল যাদেরকে অভিষপ্ত করেছেন তারাও তাদেরকে অভিষপ্ত করে আল্লাহ তার পক্ষে আছেন সাধারণ সুন্নি মুসলমানরা তাদের পক্ষেই থাকে আল্লাহ করে তারা জামাত আহ্নাত হেদায়তপ্রাপ্ত লোকগুলো তারা সবসময় তারা অনুসরণকারী লাফত যে ভালো সুন্নতের অধিকারী সে কখনো বেদায়াত করবে না তাদের পরিচয় হচ্ছে তারা বেদাতকারী নয় তারা শুধুমাত্র অনুসরণকারী সুন্নতের তারা একতে দা করে কিন্তু তারা তার বিপরীত কাজ করে না হা উল্লাই এরাই হচ্ছে আল্লাহ তাল সফলকাম যে গোষ্ঠী যে দল আল্লাহ ইননা হেজবাহ আল্লাহ তালা যে বলেছেন আল্লাহর দলটি হচ্ছে কামিয়াব তারাই হচ্ছে সফলকাম এরাই হচ্ছে তাদের অন্তর্ভুক্ত তো আল্লাহ এই তবুক যুদ্ধ উপলক্ষে যেহেতু আয়াতগুলো করেছে মদিনাতেই দেখা যায় আবার মুনাফিক কিসেম এখনো আছে মুসলিম সম্প্রদায় তোমাদের আশেপাশে গ্রাম গুলোতে বেদুইনদের এলাকায় কিছু কিন্তু মোনাফিক এখন রয়ে গেছে তারা ভেরি ক্লিয়ারলি নেফা কের মধ্যে মুনাফিকে ডুবে আছে তোমরা অনেকেই তাকে তাদেরকে জানো নাহন আলাম আমরা জানি আল্লাহ বলছেন আমি জানি কে মোনাফিক তোমরা জানো না এখানে বলা হচ্ছে যে আল্লাহ তালা জানেন মুসলমানরা না। সেজন্য আপনারা শুনেছেন মুনাফিকদের লিস্টকে নবী করিম সালামের কাছে আল্লাহ বলে যাওয়ার পরে তিনি এই লিস্ট রেখেছেন কার কাছে রাজি কাছে বলেছেন এটা আমার কাউকে বলো না কারণ যারা মুনাফিক তারাও বলে আমরা মুসলিম এখন নবী করিম সাল্লিম যতক্ষণ পর্যন্ত না কোন কিছু তাদের সাক্ষী প্রমাণ তারা ধরা না পড়ে ততক্ষণ পর্যন্ত তাদেরকে তিনি শাস্তি দিতে পারেন না তিনি তাদেরকে কান তারা নামাজ পড়ছে তারা মুসলমানদের সব কিছুতে আছে ভিতরে ভিতরে মুনাফিক এই জন্য এদেরকে ও শাস্তি তিনি দিতেন না কারণ সেটা সাধারণ আপনার বিচার আপনি জানেন একটা লোক চুরি করেছে কিন্তু সাক্ষী প্রমাণ নাই এখন পিঠাই মারি ফেলবেন এমনিতেই তা তো হবে আমাদের দেশে করে বিচার আছে না এদিকে চোর বলেই ধরে পিটাই মারি ফেলছে মেরে ফেললো এরকম তো করা যাবে না আইন আদালতের আল্লাহ তালা কাছে থেকে পাওয়া আল্লাহ দিয়েছেন তুমি যদি সন্দেহ হয় অথবা তোমার মোটামুটি করার মত কোন সাক্ষী প্রমাণ নাই ততক্ষণ পর্যন্ত তুমি একা লক্ষ্য হাসি দিতে পারবে না রসুল্লাহ সাল্লা ইউনিভার্সাল প্রিন্সিপাল আল্লাহর কাছ থেকে পেয়ে তিনি হাসিদের নাই আরো তিনি বলেছেন যে যদি আমি এরা নামাজ পড়ে মুসলিম বলে দাবি করে এখন এদেরকে শাস্তি দেয় তাহলে সারা আরবের লোকের মধ্যে প্রচার হয়ে যাবে মুসলমান নিজের লোকদেরকেই বেকায়দা হলে ধরে শাস্তি দিয়ে ফেলে এইরকম অপপ্রচার একটা ব্যাড মিডিয়া পাবলিসিটি হয়ে যাবে ব্যাড ক্যাম্পেইন হয়ে যাবে ইসলামের বিরুদ্ধে কাজে তিনি সেটা করতেন না কিন্তু তিনি সতর্ক থাকতেন হোদায় ভেবে লিস্ট্রি দিয়েছেন আর বলতেন কে মারা গুলো লিস্ট চেক করে আমাকে বলো তাহলে তারা যেন তবা করে নতুবা খবর আছে যে এদেরকে এই মোনাফিক কারণে তারা মনে করে ওদিকেও দুশ্মনদের সাথে হাত আছে আর এদিকে এদের সঙ্গে আমরা মুসলিম বলে পরিচয় দিচ্ছি বিভিন্ন তথ্য পাতার করে দিচ্ছি ইসলামের ক্ষতি করার জন্যই তারা এই পদ্ধতি নিয়েছে তো আল্লাহ এই জন্য তাদেরকে দুইবার শাস্তি দিবেন দুইবার শাস্তি কিভাবে একটা হলো যে দুনিয়াতে মৃত্যুর সময় তাদের শাস্তি হবে এই শাস্তিটা মারাত্মক শাস্তি হবে যারা মুসলিম তাদেরও মৃত্যু কষ্ট আসে যন্ত্রণা আসে কিন্তু কাফের মোনাফিকেরও মৃত্যু কষ্ট আসে দুইটার মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য হবে বলেন তো মোমেনের জন্য যখন মৃত্যু যন্ত্রণা হবে যে কষ্ট হবে এই কষ্ট তার অনেক গুণার কাো মোমেনের নাই কিন্তু আল্লাহ তালা তাকে শেষ করে দিয়ে এরপরে পাক করে নিয়ে যাচ্ছেন কোন কোন মোমেন আবার এখনো মাফ হয়নি কিছু বাকি রয়ে গেছে সেগুলো কবর আজাব দিয়ে আল্লাহ সেখানে তাকে কবর আজাব দিয়ে ওইটা শাস্তি দিয়ে পাকসাপ করে ফেলবেন যখন হাঁসের ময়দানে উঠবে সব তার গুনা বাফ হয়ে এবারে গুণাবিহীন অবস্থায় হয়েছে এইভাবে পর্যায়ক্রমে মোমেনের জন্য মৃত্যুর সময়ও যে শাস্তি আছে মৃত্যু কষ্ট যেটা আছে এই কষ্টটা তার জন্য শাস্তি নয় কষ্টটা তার জন্য তার গুনার কাফারা হয়ে যাচ্ছে আর মোনাফেক আর কাফের জন্য এখানে গুণা কাফফারা হওয়ার কিছু নাই এটা তার জন্য শাস্তিই থাকবো ঠিক তেমনি অসুস্থ হয়ে গেলে জ্বর হয়ে গেছে আল্লাহ মাফ করব দুরারোগ্য ব্যাধি হয়েছে মোমেনেরও হয়েছে কাফের মুনাফেকর হয়েছে দুইজনের আবার সে একরকম আল্লাহ আল্লাহতালা এই অসুস্থতার কারণে তার যতদিন বেঁচে আছেন তার কি হচ্ছে সমানে গুনা মাফ হয়ে যাচ্ছে তিনি পাক হয়ে যাচ্ছেন তিনি সাফ হয়ে যাচ্ছেন হয়তো বা আশা করা যায় ওনার মৃত্যু হয়ে যাবে সবগুলো মাফ করে আল্লাহর হয়ে চলে যাবে তো আল্লাহ তালা বলছেন এদেরকে এই মৃত্যুর সময় শাস্তি দেব এই এক শাস্তি আবার কবরে যাওয়ার পরে আরেক শাস্তি এই দনোটাই কাফের মোনাফেকের জন্য কি এ হল মোনাফেকদের পরিণতি যারা তবুক যুদ্ধে যায়নি মোনাফেক করেছে মৈদিনে বসে বসে এরপরে আসি কিছু দুর্বল মুসলিম তারাও তবুক যুদ্ধ মিস করেছে বিভিন্ন ওদের থাকে দিয়েছে। বিহিম আর কিছু লোক আছে যারা তাদের গুনা শিকার করেছে এবং তারা আছে এদের অবস্থা হলো এরা মোমেন কিন্তু তাদের কিছু আমল সলে হাসিনে আমল আছে আবার কিছু গুনার আমল আছে দুটা তাদের খলাত মলাত হয়ে তারা গুনাগার হয়ে গেছে গুনাগার কিন্তু এখনো মুসলিম এরকম কিছু মুনাফেক মুনাফেক নয় একটু মুসলিম ছিলেন মধিনায় যারা তাদের ব্যাপারে আল্লাহ আশা করা যায় আল্লাহবাকে কবুল করবেন আল্লাহ অবশ্যই ক্ষমাশীল এবং দয়াময় এদের ব্যাপারে এসেছে যদিও এটা আমি সাধারণ মুসলমানদের মধ্যে অনেকে আমরা আসি আল্লাহ আমাদেরকে মাফ করে দিন অনেক গুণ আছে আমাদের আবার কিছু নাকিও আছে আমাদের হয়ে ঠিক কিনা বলেন আল্লাহ তালা দেন আমাদের গুণাগুলোকে মাফ করে দেন কিন্তু এখানে একটা খাস সান আছে তার মধ্যে অন্যতম হচ্ছেন আবুলুবা বারাদু আনহু এবং ওনার সঙ্গে আরো কয়েকজন মিলে ওনারা আসলে মুসলিম ভালোই যাচ্ছি যাব করে ওনারা আর যাওয়াটা হলো না বিনা ওজরে ওনারা মিস করে ফেলেন তবুকের যুদ্ধ তারপরে যখন নবিকারি ইম সালাম ফেরত আসলেন আসার আগে ওনারা চিন্তা করলেন হাই রে আমরা তো এখন বড় অপরাধ করে ফেলেছি বিনা ওজরে মিস করেছি কারণ কোনো ব্যক্তির ওজর ছাড়া আল্লাহ তালা পারমিশন দেন নাই মোদিনায় থাকতে কোন পুরুষকে সবার যাওয়া ফরজ হয়েছিল এই অর্ডারকে তারা অমান্য করেছেন অনেক বড় অপরাধ তারা করেছেন তখন ওনারা নবী করিম সাল আসার খবর পেয়ে চিন্তা করলেন আমরা তো অভিশপ্ত হয়ে দেবো আল্লাহর কাছ থেকে রাবা তু আনফুসহম মসজিদ ওনারা নিজেরা একটা রশি নিয়ে নিজেদেরকে এই মসজিদের নবাবির খুঁটির মধ্যে বেঁধে ফেললেন গলার বেঁধে রসি লাগে বেঁধে রাখলেন আফসুস করতে করতে আর তারা কসম করলেন্লাহ আলি আসাল্লাম কসম করলেন যে আমরা এই রশি থেকে আমরা কখনো বের হব না যতক্ষণ না আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ পেয়ে রসুল উল্লাহ সাল্লাম নিজে এসে আমাদের রসি খুলে দেবেন আর বলবেন যা আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন এই কথা না বলা পর্যন্ত আমরা যে অপরাধ করেছি তার শাস্তির জন্য আমরা নিজেরাই আল্লাহর কাছে নিজের দিকে বেঁধে রাখলাম মসজিদে বেঁধে রেখেছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আমার কিছু করার নাই এটা তো আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ আমিতে কিছু করার নাই আমার আল্লাহ কি করেন আমি তাই দেখব এক পর্যায় অনেক সময় পরে আল্লাহ রবাহ আলমিন তখন তাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন তখন স্বয়ং তোমাদের এই অনুতপ্ত হওয়ার জন্য তবা করার জন্য আল্লাহ তালা তোমাদের তবাকে কবুল করে ফেলেছেন কারণ তারা মোনাফেকদের মতো হয়নি তারা লুকিয়ে রাখেনি তারা নিজেরা অনুতপ্ত হয়েছে এরপরে তাহলে এই আয়াতা যেন তাদের জন্য খাস কিন্তু মোমেনদের জন্য খাস খাস নয় মোমেনদের জন্য আম অনেক মুসলমান মোমেন আমরা যারা নেকাম করি কিন্তু আমরা অনেক গুনায় ডুবে আছি তাদের জন্য আল্লাহ তাহলে এখানে তবর আশা করে রেখেছেন যে আসাল্লাহ আলাইম হে গুনাগর তোমার আশা আছে আশা করতে পারো যে আল্লাহ হয়তো তোমাকে মাফ করে দেবেন ইন আল্লাহুর রাহিম নিশ্চয়ই আল্লাহ কাপুর এবং রাহিম তাহলে একজন মোমেন হতাশ হবে না গুনার ব্যাপারে সে আশাবাদী হবে যে কখনো একদিন নবী করিম সাল্লাম আমাদেরকে ওনার একটি গত রাত্রের স্বপ্ন মতো একটা ঘটনা তিনি বললেন আতা আতিয়ানে আইজন ফেরেস্তা এসে আমাকে ধরে নিয়ে গেল স্বপ্নে হবে আর কি আমাকে এমন এক জায়গায় নিয়ে গেল এমন এক সুন্দর শহর যে শহরের বিশাল বিশাল বালাখানা গুলো তৈরি আছে একটা ইট সোনার একটা ইট রূপার স্বর্ণের ইট রুপার ইট দিয়ে তৈরি করা বিশাল বিশাল বালাখানা সুন্দর বাগান বাড়ি ওই শহরে আমাকে নিয়ে গেলুন আমরা সেখানে দেখতে পেলাম কিছু লোক তাদের চেহারার একটি অংশ বা তাদের সৃষ্টির এক অংশ এক সাইড এত সুন্দর যে এরকম সুন্দর আর মানুষ হয় না দেখতে পারেন কিছু তাদের এই অবস্থায় তাদের এই দুরবস্থা চলছে শরীরের এক অংশ এত সুন্দর আরেক অংশের অবস্থা এত কাহিল এই দুরবস্থা তারা কিছু সময় কাটানোর পরে অতবর এই দুই ফেরেস্তা তাদেরকে লক্ষ্য করে বলল। এ ধাবু ফি দা আলিকা নাহার এই লোকগুলোকে দুই রকম বডির দুই পার্ট তাদেরকে ফেরেস্তারা বলল যা ওই যে নদী দেখো নদীতে গিয়ে ডুব দাও গোসল করো যাও ওখানে ফা কাউফি হে ওখানে গিয়ে তারা ডুবা ডুবি করে ভালো করে গোসল টোসল করে উঠে আসলো আমাদের কাছে আবার চলে আসলো সুমারা যা উইলাই না কাজ আনহুম। যখন ফেরত আসলো নদীতে ডুবে গোসল টোসল করে দেখি যে আল্লাহ ওই অসুন্দর জিনিসটা বিদা হয়ে দোনো সাইড সুন্দর হয়ে গেছে এত সুন্দর তাদের চেহারা এত উজ্জ্বল একদম কিছু ক্লিন হয়ে তারা চলে আসলো ফি ফসার আসতে তখন কাল আলিহাদি অতপর ফেরস্তা দুইজন আমাকে বললেন হে মোহাম্মদ এই যে কিছু লোককে দেখেছিলেন যাদের এক সাইড খুবই সুন্দর আরেক সাইড খুবই আগলি খুবই অসুন্দর খুবই বিশ্রী এরা হচ্ছে ওই মোমেন্ট আপনার উমতে যাদের গুনা আর নেকি দুইটা নিয়েই তারা আল্লাহর কাছে গিয়েছে হাজির হয়েছে আমলের মধ্যে মলত করে ফেলেছে কিছু নেম করতে। আবার গুনার মধ্যে দিত এক পর্যায়ে কিছুদিন তাদেরকে এই পরে আল্লাহ তারা শেষ পর্যন্ত আনহুম আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিলেন তারা গোসল করানোর মাধ্যমে ক্লিন হয়ে আবার তারা জানলাতে চলে আসলো যাই হোক এই এখানে ছেলে মেইন্দি যে কিছু লোক মুনাফিক নন মদিনায় তারা মুসলিম ছিলেন কিন্তু তারা এ আল্লাহ আদেশকে অমান্য করলেন এবং বিনা ওজরে তবুক থেকে তারা বিজেদেরকে দূরে রাখছিলেন শেষ পর্যন্ত তাদের তবাকে আল্লাহ কবুল করলেন পরবর্তী আয় এসেছে এই সাহাবিদের অনেকেই যারা এরকম তবাক করেছিলেন তারা বলেছেন আল্লাহ তো তবাকবুল করলেন আমরা খুশি হয়ে আমাদের যে টাকা পয়সা যে সম্পদ যে সম্পদুর পাকা খেজুর ফসল কাটার জন্য ফাঁকে দিয়েছি আমরা এখন রিয়েলাইজ করেছি আল্লাহ যেহেতু মাথ করে দিয়েছেন আমরা সুক্রিয়া আদায় করতে গিয়ে সমস্ত সম্পদ আমরা সব আল্লাহ রাস্তা দান করে দেব এই দুনিয়ার সম্পদ আমাদেরকে এই যুদ্ধে দেওয়া থেকে এমন বড় কিমত আমাদেরকে নষ্ট করে দিয়েছিল কাজে আমরা এই সম্পদ রাখবোই না তিনি বলেন না এত না এত লাগবে না আল্লাহ তখন এভাবে দিয়ে দিতে হবে না তারা সদকা যদি দেয় এমনিতে তিনি জেনারেলি তিন ভাগের এক ভাগকে রেকমেন্ড করেছেন তাছাড়া জাকাতের খবরও এখানে এসেছে বলে কেউ কেউ মনে করেন যে জাকাত দেওয়ার জন্য আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন শতকরা কত আড়াই এর বেশি দিয়ে দিতে হবে না ফরজ না তবে কেউ যদি দান করে তাহলে ছেলে মেয়ে কষ্ট না পাইলে তিন এক ভাগ পর্যন্ত দেওয়ার জন্য তিনি রেকমেন্ড করেছেন যদি তা কেউ বেশি দিতে চায় সেটাও না যায় না কিন্তু রেকমেন্ডেশন এত বেশি না আল্লাহ তারা সবার তাদের সমস্ত সম্পত্তি চান না তাদের জন্য আল্লাহ ব্যবহার করা তিনি অ্যালাউ করেছেন আল্লাহ বলেন এরকম আপনার কাছে নফল সদকা দেখ আর জাকাত আদায় করুক আপনি তাদের সম্পদ নেন টাকা পয়সা নেন বাইল মাল জমা করেন মাল থেকে সদাকাত নেন এই সদাকার মধ্যে জাকাতও আসে সদাকার মধ্যে সাধারণ সদকাও আসে এগুলা নিলে কি হবে জানেন তুতা হেরু হুম তাদেরকে আপনি পাক সাফ করে দিবেন। অতজা কিহিম। তাদেরকে আপনি তাজকিয়ান তার পরিশুদ্ধ করে দেবেন আপনি তাদের জন্য দোয়া করেন এক নম্বর হলো সদাকা দিলে পাক হবে ওই তারা যে সমস্ত করতে চেয়েছেন তো এই মাল দেওয়ার কারণে তাদের তবাটা আরো মজবুত হলো আর যারা এরকম নয় আমাদের মতো এই জমানায় মুসলমানরা যখন আমরা জাকাত সদাকা দেব তখন আমরা পবিত্রতা অর্জন করব। জাকাত দিলে মাল সাফ হয়ে যায় পাক হয়ে যায় আর মনের তাস হয়ে যায়। জাকাত না দিলে দান মালটা না করলে মাল পাক হয়ে যায় আর মধ্যে নিয়া আসে না মধ্যে সব গোমরা ঢুকে পড়ে দান খরাতের মধ্যে এত ফায়দা তু তো হেরুম আপনি পাক করবেন অত যা আপনি তাদেরকে পবিত্রতা দিবেন এই পাক করা পবিত্রতা তো উনি করবেন না কে করবেন আল্লাহ করবেন তার মানে আপনি নিলে তাদের এই প্রক্রিয়াটার মাধ্যমে তাদের মাল সাফ হবে তাদের মানে কি নবী করিম সালাম যখন সলাৎ করেন তাদের জন্য সেই সলাতের অর্থ কি দোয়া করেন এই সাল্লে মানে যদি আল্লাহর পক্ষ থেকে আসে রহমত ফেরেজ তাদের পক্ষ থেকে আসলে দোয়া নবীর কাছ থেকে আসলে আমাদের জন্য দোয়া আপনি কত শু দোয়া করলে কত শান্তি পাইতেন সাহাবারা সুফা আল্লাহসামি আলিম আল্লাহ ভালো করেই জানেন তিনি সবকিছু শুনেন যে তারা তাদের মনের ভিতরে কারা কারা এই নেক নিয়তে দান খয়াত করে জাকাত দেয় কারা খুব কষ্ট করে দেয় তো ট্যাক্সের মত ঘটনা এত দেই কেমনে ওই যে গত কয়েক সপ্তাহ আগে শুনলাম না তো আল্লাহ সব জানেন করে আবার কেউ কেউ আসে এই জমানায় লোক দেখানোর জন্য অমুকের বাড়িতে জাকাত দেওয়া হবে কি পরিমাণ লোক লাইন ধরে এবং তারপর লাইন ধরতে গিয়ে কিছু লোক মারাও যায় এত ভিড় তো এগুলো না করে যারা খালেস নিয়েতে দিবে সেটাই আল্লাহ তালা কবুল করবেন তিনি সব জানেন এবং সব শুনেন সালিম ওনার কাছে যদি কোন সদকা জাকাত নিয়ে আসতো তিনি তাদের জন্য অনেক দোয়া করতেন তো এত আবি আমার আব্বাও এরকম সদকা খায়রাত নিয়ে দান জাকাত নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন আমার আব্বা আর বললেন ফক আল্লাহ নবীম সাল করলেন আল্লাহ আল্লাহ আল্লাহ আবি আউফার গোষ্ঠী তার জ্ঞাতি তার ঘরওয়ালা তার আহল পরিবার আল্লাহ আপনি প্রতি সলা পাঠান সবার প্রতি পাঠান তিনি তাদের জন্য দোয়া করলেন আরেক মহিলা নিয়ে আসছেন আল্লাহ ইমরান রহমত পেশ করুন আল্লাহ এই যে তওবা এবং দান খরাত এই দুটোর মাধ্যমে গুণা থেকে আমাদেরকে পাক সাফ করে দেন তাহলে বেশি করে তবা করার জন্যে আর গুনা মাফ হওয়ার জন্য বেশি করে তাও করা আরেকটা কাজ কি করা বেশি করে করা এই দুটো কাজ করলে গুণা মাফ হয় এই দুটোর কথা এসেছে যে তারা কি জানে না মোমিনগঞ্জ যে আল্লাহ তালা তার বান্দাদের থেকে তাওবা যেমন কবুল করেন তেমনি সদা কাত কবুল করেন খুব আগ্রহ করে কবুল করেন আপনি যখন ট্যাক্স দেন সে কত আগ্রহ কবুল করলো না আগ্রহ ছাড়া কবুল করলো আপনার কি আসে যায় আপনাদের মনে মনে ভিতরে কষ্টই যাচ্ছে কত ট্যাক্স নিচ্ছে বেটা যখন জরিমানা দিতে যান গাড়ি দেখছেন উল্টা পাল্টা জায়গায় মাঝে মাঝে এরকম যখন পাওয়া যায় দিতে কেমন লাগে খুবই কষ্ট লাগে আর সে যদি আগ্রহ করে নেয় তাতে কি আপনার কষ্ট দূর হবে আল্লাহ যদি আপনার কিছু কবুল করেন সেটার মধ্যে কত আনন্দের খবর আছে কিভাবে আল্লাহ তালা কবুল করেন হাদিস শুনেছেন আপনারা আবার শোনেন যে আল্লাহ ইন্দালুসাক ওয়াইয়া হুদুহা বেয়া মি কেউ যখন ভালো নিয়েতে সুন্দর করে পবিত্র মাল থেকে জাকাত দান করে আল্লাহ তালা ডানহাত দিয়ে সেটাকে কবুল করেন খুব মহব্বতার সাথে আগ্রহ করে আমার বাদায় দিয়েছে হাদিয়ার মতো করে কবুল করেন আল্লাহ তারপরে কি করেন কোন করে হাজি হা আলি সাহেব এবং এই মালিকের জন্য সদকাওয়ালার জন্য আল্লাহ তালা জাকাতওয়ালার জন্যে যতটুকুন দিয়েছে অতটুকুন রাখেন না আল্লাহ তালা এটাকে ইনভেস্ট করেন ব্যবসায় লাগান তার মানে আল্লাহ নিজের কাছে হারা যেভাবে তোমরা খুব আদর যত্ন করে তোমাদের একটা ঘোড়ার বাচ্চা যদি হয় কেউ বাড়িতে ঘোড়া থাকে এবং যদি একটা বাচ্চা হয় বাসুর হয় এটাকে অনেক যত্ন করে লালন পালন করবে না কারণ দামি জিনিস তো বড় হলে অনেক দাম হবে এরকম করে যখন করো তো আল্লাহ এরকম করেই তোমাদের সদ কবুল করে বাড়াতে থাকেন খুব যত্ন করেন এটা বড় হতে থাকে বড় হতে হতে কিরকম হয় জানো হাতটা আন্দা লোকমা তাহলে তাকু না মেসলে অহৎ এক লক্ষমা পরিমাণ তুমি জিনিস দিয়েছ এক লক্ষমা পরিমাণ খাবার দিয়েছ গরিব মিসকিনকে তোমার অল্প খাবার ছিল এক লোকমা দিয়েছ কারণ গরিব মিসকিন বলছে তিন দিন না খেয়ে আসি আপনার নিজেরও কম আছে দিতে পারেন না বেশি তারপরে এরকম এক লোক কেউ যদি দেয় সেটাকে বড় করতে করতে আল্লাহ তালা অসৎ পাহাড় সমান বড় করে ফেলেন তাহলে আমরা যখন দান খেরাত করব আপনি একশো পাউন্ড দিয়েছেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য গরিব মিসকিনের জন্য রোহিঙ্গার অসহায় বানবতার এই কষ্ট দূর করার জন্য দিয়েছেন এখনো অনেকে দিচ্ছেন দিতে হবে এখনো আপনারা জানেন কি আছে আমি গতকালকে তাদেরকে ঢুকা নিষেধ করে দিয়েছে সরকার খবরটা কতটুকু সত্য আল্লাহ তালা কি উপায় হবে তাদেরকে তো সমানে ওখানে তারা হত্যা করে ফেলতেছে তাদেরকে নিঃশ্বাস করে ফেলতেছে এখানে যারা চলে এসেছে কোন রকমের জানটা তো বেচে গুলো তাদের দেখভাল আমাদের করতে হবে যারা এখন আসতে পারেনি তাদের কি উপায় হবে আল্লাহ এরকম যারা করে তাদেরকে আল্লাহ দেবেন আপনি দেখবেন শুভান আল্লাহ এত আল্লাহ তালা আমাকে দিয়েছে আর যিনি এক হাজার পাউন্ড দিচ্ছেন তার কি দেখবেন তিনি সুহান আল্লাহ এইভাবেই তো নেকির পাল্লাকে কে ভারী করতে হবে এই সমস্ত আমলগুলোকে গুলোকে কোন কোন হাজিসে এসেছে আপনি যে আমল করেন আমলকে শারীরিক রূপ দেওয়া হবে এবং এটার হবে এবং এটাকে লম্বা করে দেন আল্লাহ রাস্তা আমরা বেশি করে দান করি যখন আহ্বান আসে আল্লাহ তালা শুধু এটা বলেন না যে আল্লাহ তপাক কবুল করেন আর বলে এটা বলেন আলামি আলামু আমার বান্দারা কি জানে না যে আমি আল্লাহ আল্লাহ কি করেন ইয়াকবা তা করেন তার বান্দাদের আর তাদের কে গ্রহণ করেন তারা কি জানে না তার মানে এটা করে না কেন যারা জানবে তাদের করা উচিত আর যারা আমরা করি না মনে হয় যেন জানি না এটা এজন্য আল্লাহ তালা প্রশ্নের আকারে সেটাকে বলেছেন অতপর যারা রসুল্লাহ সাল্লামের কাছে আসে নিজেকে বলে মুনাফিক ভিতরে ভিতরে আর বলে আমি তো খুব ভালো মুসলিম আমি তো আপনাদেরই লোক আমাকে দূরে রাখেন কেন আমি তো খুব মখলিশ মানুষ এরকম বলে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন শোনো আল্লা কাছে কবুল হবে না অকলিয়াম আল্লাহ আমাল কুমারা সুনু হু আলমুক মিনুন আপনি বলে দেন দেখো তোমরা কি আমল করো করো আরো বেশি করে করো আল্লাহ তোমাদের আমল দেখবে না চিরে আর তার রাসুলো দেখবেন মমিন দেখবে তোমরা যদি সত্যিকার হো মুখ হো আন্তরিক হো এটা সব ধরা পড়ে যাবে আর একদিন তোমরা গায়েব যিনি যিনি অদৃশ্য এবং যিনি দৃশ্য সবকিছু দেখতে পান সে আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত নেওয়া হবে বেউকুম বেমাকুন তুমি আমালুন তোমাদেরকে তখন খবর দেওয়া হবে কি কি আমল করেছিলে তোমাকে আমল নামা দেওয়া হবে বলা হবে এখন গোপনে আমল করলেও আল্লাহর কাছে মানুষ তো গুনা সাধারণত গোপনে করতে চায় তো প্রকাশ্য গুণা না করে অনেকে গোপনে করতে চায় সেটাও আল্লাহ তার কাছে সেটাও গোপন থাকে না এক হাজি শেষে তোমরা যদি এমন একটি পাথরের ভিতরে ঢুকো চাটানের ভিতরে ঢুকো কোন গুহার মতো যেখানে কোন ছিদ্র নাই কোন জানালা নেই কেউ দেখে না এখানে কেউ আছে কিনা এই রকম গোপন জায়গায় গিয়ে যদি কোনো অপকর্ম করো তাহলে আল্লাহ তালা একদিন এটাকে বের করে আনবেন এই জন্য অনেকেই অনেক গোপন গুনা করে তবা করে না আর সবার চোখে ফাঁকি দিয়ে করে যাচ্ছে সে মনে করি পার পেয়ে যাব। কিন্তু একদিন আল্লাহ তাকে ধরে দিবেন দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তো এভাবেই আর কোন রেওয়ায় এসছে এসেছে মিনাল এরিক তোমরা কি আমল কর দুনিয়ার মধ্যে এটা তোমাদের যারা মারা গিয়েছেন বা ভাই বোন ইত্যাদিমা এবং পরিবারের সদস্য আত্মীয় স্বজন অনেকেই এই তোমাদের আমলের খবর তাদের কাছে দেওয়া হয় হাদিসটার ব্যাপারে যদি কিছু আমাদের ব্যাপারে কোয়েশন আছে যদি এই আমলের নেক আমল হয় আমার ছেলে এত নিকামল করছে তারা খুব খুশি হয়ে যায় বা আমার ভাই নিকামল করছে তারা খুব খুশি হয়ে যায় ওয়া ইনকানিতা যে আল্লাহ তারা যদি গুনা করে থাকে আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে না একটু সুযোগ দেন তাও করে তারা যেন আমাদের কাছে আসে যেভাবে আপনি আমাদেরকে হেদায়ত করেছেন তাদেরকে তবা করে হেদায়তে না আসা পর্যন্ত আল্লাহ তাদেরকে মত দিয়ে না কান্ত গুনা করে ফেলেছে এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে তো তারা ধরা পড়ে যাবে তো যাই হোক আমাদের আমলের খবর দেখা যায় এটা লুকাই থাকবে না প্রকাশিত হয়ে যাবে এবং কি আমাদের এটা সমস্ত মানুষ দেখতে পাবে আল্লাহ আমাদেরকে মাফ করুন যে কি আমল করেছি গোপনে সমস্ত মানুষের কাছে তখন তো ধরা পড়ে যাবো লুকারের কোনো কায়দা থাকবে না আল্লাহ মস্তরা আলাই না এরপরে আল্লাহ আহ লাস্ট আয়াত আমাদের হাদিস সুন্দর করে ইমাম ইমনি কোট করেছেন যারা এরকম হয়তো গুণা করেছে কিছু গুনার মধ্যে ছিল কিন্তু তবা করে যাচ্ছে তখন আল্লাহ তালা তাদেরকে গুনা থেকে উদ্ধার করে নেকের কাজে লাগাই দেন আল্লাহ কাউকে ঢুকে পড়েছে কহ ইয়া রাসুল আল্লাহ কিভাবে আল্লাহ তাকে ভালো কাজে ব্যবহার করেন ইয়ারসুল্লাহ একটু বলেন তো দেখি কহালা ইউকু হলে আমার সকালে নেক ঢুকিয়ে দেন নেক আমল থাক নেলে অবস্থায় অথবা নেক আমল করার পরে পরেই গুণা করার আগেই আল্লাহ তার যান কবজা করার ব্যবস্থা করে দেন তার সর্বশেষ কি হল শেষ আমলটা কি হয়ে যায় নেক আমল হয়ে যায় শেষ ভালো যার সব ভালো তার বাংলা বলা তাই না তো এই জন্য অনেক সাল শেষ আলহীন দোয়া করেছেন আল্লাহ মাস্টা আমেল না ওয়ালা আস্তাব দিল না যে আল্লাহ আমাদেরকে নে কাজে ব্যবহার করেন আপনার কাজে লাগান আর আমাদেরকে পরিবর্তন করে দিয়ে না আমাদের পরিবর্তে অন্যদেরকে এই কাজে লাগিয়েন না আল্লাহ ইস্তাপ দিল না আল্লাহমেল না ওয়ালা আত্মা স্তাপ দিল না আল্লাহটা আমেল না ওয়ালা আত্মা স্তাব দিল না যে আল্লাহ আমাদেরকে ব্যবহার করেন আপনার নেকির কাজে আর আমাদের পরিবর্তে অন্য কাউকে ব্যবহার করেন আমাদেরকে বাদ অন্য কাউকে না এইরকম তেমন থাকা দরকার আমাদের আর সুন্দর সুন্দর এই লাইনে আল্লাহ তালা আমাদেরকে আরো দেওয়ার ব্যবস্থা করেছেন রসুল্লাহ মাধ্যমে সুন্দর দেওয়া রসুল্লাহ আসলাম করতেন আল্লাহমাদান কুসনা আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিন আমাদের কমিয়ে দিন না বিশেষ করে দেখ আমদিকে আল্লাহমদিনা আক্রিম না তো হেন না আল্লাহ আমাদেরকে আপনার কাছে সম্মানিত করেন আমাদেরকে অপমানিত করেন না আল্লাহ আক্রেমেন না তারপরে আল্লাহ আমাদেরকে দেন আমাদেরকে দেন বেশি করে আমাদেরকে বঞ্চিত করেন না এভাবে করে সুন্দর সুন্দর দোয়া গুলো আমরা যদি শিখি আর আল্লাহর কাছে চাই বাংলা বললেও আল্লাহ তালা শুনবেন আমাদের নেক আমলের তামান্না থাকা দরকার আমাদেরকে আমরা জানি গুনা করছি আমরা নামাজ কাদা করছি মিথ্যা কথা বলে ফেলছি আমরা এইভাবে অনেক কিছু আমাদের চোখের গুণা হয়ে যায় হাতের গুণা হয়ে যায় আমাদের আমরা ঝগড়া ফাসাদ করি বদি করি ইত্যাদি অনেক কিছু আমাদের হয়ে যাচ্ছে এই নিয়মিত আল্লাহ তালা কাছে তো করতে হবে আল্লাহ তালা কাছে দাঁড় খরচ বেশি করে করে যেন গুণাগুলো থেকে আল্লাহ তালা আমাদের পাক করে দেন্লাহি নিজেদেরকে। আর হচ্ছে অন্য জায়গায় আসবে এই তিনজন হচ্ছে মুরারা ইবনে রবি কাহাবেন মালিক হেরাল ইবনে উমাইয়া তারা তবুকের যুদ্ধে জাননি। ওকে তারা ঘরে ছিলেন টস টসে খেজুর গুলো নষ্ট হয়ে যাওয়ার আগে ঘরে তুলবেন এই সমস্ত দুনিয়ার লোভে পড়ে তারা ছিলেন ওকে তাদের মধ্যে কেউ কেউ সরাসরি তো মসজিদে গিয়ে লাগে সেখানে একেবারে ওপেনলি সবার কাছে তারা তবা করলেন আল্লাহ তাবা কবুল করলেন কিন্তু এই তিনজন তবা করেননি এইরকম যারা রয়ে গেছে ও আারুনা আরো কিছু আছে এই তিনজনের দিকে ইঙ্গিত করে আল্লাহ তালা বলছেন মুরজাউন আমরিল্লা তাদের ব্যাপারটা আল্লাহর হাতে রয়ে গেল ইম্মা ইউ কবুল খবর কারণ তারা তো এখন তো অবাক করেই নাই আল্লাহ আলিম হাকিম আল্লাহ ভালো করেই জানেন তিনি অনেক জ্ঞানী এই আয়াতগুলা শোনার পরে ওনাদের কি রিয়াকশন হয়েছে ওনারা তারপরে গিয়ে ওনারা তবরদিনে যে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাদের তাবটা আরো কঠিন হয়েছে সেটা এক পর্যায়ে একটু কয়েকদিন পরে আসবে ইনশাআল্লাহ